وقوله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقوله يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين وقوله ومن يتوكل على الله فهو حسبه وعن ابن عباس رضي الله تعالى عنهما قال حسبنا الله ونعم الوكيل قالها إبراهيم عليه السلام حين ألقي في النار আলমিনের উপর একমাত্র আস্তা ভরসা করা ফরোজ দরুদসালাম নাজুর রসুল্লাহ সাল্লামের উপর যিনি আল্লাহ রব আলিনের উপর সর্বোত্তম ভাবে आस्था भरोसा कर आल्लाबुल्ला आलमीन तरह फल दान कर दर्शर विषय तावक्ल सम्पर्वक्ल मान भरोसा आल्ला रबुल ला आलमी भरोसा आल्ला इबादत अंतर इबादत कारण भरोसा आस्था अंतर द्वारा अंतर कर्म मानुषे हृदय कर्म हे आस्था भरोसा करा से आल्लापर ही करूक जा इबादत অথবা আল্লাহ ছাড়া অন্য কিছু বা অন্য কারো ওপর করুক যা হচ্ছে কিন্তু এই কর্মটি এই কাজটি হয় অন্তর দ্বারা হৃদয় দ্বারা কাল্প দ্বারা তাই হচ্ছে আমালুল কাল্প অন্তরের এবাদত যদি আল্লাহ রব আলমিনের জন্য করা হয় তাবাক্কুল আল্লাহ আল্লাহর উপর ভরসা করা হচ্ছে ফরজ কাজ এবং এটি হচ্ছে ইমানের শর্ত ইমানের শর্ত অর্থাৎ ইমান তখনই গ্রহণযোগ্য হবে मुमिन मुमिन अल्लाह आलम निकट ममिन तक ही सत्य ममिन जख एक अल्लाहर ऊपर आस्था भरोसा लेखक महान अल्लाह अल्लाह बाणी सम्पर्क इर्शाद कर आय नम्बर तेईस अल्लाहर व्ला এর অর্থ হচ্ছে একমাত্র আল্লাহর আল্লাপ আল্লাহ করে আল আল্লাহ আল্লাহ বলেননি বলেছেন ওয়াহ আল্লাহ আল্লা রই ওপর প্রথমে আল্লাহর নাম নিয়ে আসা হয়েছে তারপরে ভরসার কথা বলা হয়েছে ইনকুন্তু মমিন যদি তোমরা মমিন হও যদি তোমরা মমিন হও তাহলে মমিন হওয়ার শর্ত হচ্ছে একমাত্র আল্লাহর উপর কি করা ভরসা করা করা। যে কথাটি বললাম যে ইমানের শর্ত অর্থাৎ পাওয়া যাবে হবে যখন আল্লাহর উপর একমাত্র ভরসা হবে একমাত্র উপর হবে। আল্লাহ রাবুল আলমের যখন আদেশ যে একমাত্র আল্লাহর উপর ভরসা করো তাহলে এই আদেশের বাস্তবায়ন ফরজ এজন্য জন্য দুটি কথা বললাম যে আল্লাহর উপর ভরসা করা ফরজ এবাদত এবং ফরজ এবাদত আর ইমানের शर्त अर्थात ममिन होते ही द्वितीय महान आल्लाम सम्पर्क ममिन काराने गुण अल्लाह आलमीन उल्लेख कर मानुषर मध्य पांच टी गी सत्य ममिन এবং এই পাঁচটি গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছেন এবং একবি হচ্ছে গ্রামারে বলা হয় যে সব কিছুকে যে বিষয় বা যে বস্তুর ওপর সীমিত করা হয় তার পূর্বে ইন্নামা নিয়ে হয় মানে ইনামা আল মানে মমিন অন্য কেউ নয় একমাত্র মমিন ওরা এই অর্থ আর বিগ্রামে বহন করে ইন্নামা শব্দটি ইন্নামা নিশ্চয় কিন্তু ইন্নামা বলা হবে তখন সবকিছুকে সীমিত করে দেওয়া ওই বস্তুর উপর বা ওই বিষয়ের ওপর বা ওই কথার উপর যা তারপরে উল্লেখ করা হয়েছে ইন্নামার পরে ইন্নামার পরে উল্লেখ হয়েছে কি আলমেন তাই না তাহলে মমিন একমাত্র কারা মমিন একমাত্র কারা মমিন একমাত্র তারাই যারা কি করে আল্লাহ মানে যারা কি করে আল্লাহ যখন আল্লাহকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা হয় প্রথম বিষয় যেটি উল্লেখ করা হয়েছে ইমান ইমান ছাড়া অন্য কোন কি হবে না তাহলে ইমান সবচেয়ে বড় ইমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার সাথে সাথে যে ছয়টি ইমানের আরকান আল্লাহর প্রতি ইমানের সাথে সাথে মোট ইমানের আরকান বা ইমানের স্তম্ভ কয়টি ছয়টি তো মমিন হওয়া ইমানদার হওয়া বিশ্বাসী হওয়া হচ্ছে এবাদতের মূল ছাড়া অন্য কোনো আর কথার এবাদত হোক আর ধন সম্পদের এবাদত হোক কোন এবাদতই কবুল হবে না অমিন হইতে হবে অমান আর আদাল আহা হচ্ছে পরকাল আখেরাত এবং তার জন্য যে প্রয়াস চালাল দৌড় দিল প্রচেষ্টা করলো কি অবস্থায় বিশ্বাস রেখে তারপরে আখেরাতের লক্ষ্য উদ্দেশ্যে যারা দৌড় দেবে প্রতিযোগিতা করবে মেহনত পরিশ্রম করবে তাদের মেহনত আল্লাহ সাদরে গ্রহণ করবেন আল্লা রবুল্লা ইমান কারণ অন্তর ইমান হইতে হবে তারপরে কলমা এলাহ এল্লা বলতে হবে শুধু লাইলা বলে আর যদি বিশ্বাস না থাকে তাহলে এই লাই আহিল্লা বলা কাজে আসবে উদাহরণ একজন হিন্দু একজন ইহুদি একজন খ্রিস্টান যদি দেখে যে লাই লাহিল কলমাটি সুন্দর লাগছে শুনতে ভালো লাগছে সেও লাইলা জিকির করা শুরু আমরা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হিন্দুরা করে না করে না তো তারা দেখছে যে হরে রাহিল ভালো লাগছে তাই যদি লাই আহিল্লাল বলে কাজে আসবে একটা হিন্দুর লাই আহিল্লাল্লাহ জপা শেষখানে মরার পূর্ব মুহূর্তেও যদি লাই আহিল্লাল্লাহ জপে মরে কিন্তু অন্তরে বিশ্বাস নেই আল্লাহর প্রতি এক আল্লাহর প্রতি দেবী দেবো তাই বিশ্বাস পরকালে বিশ্বাস জান্ন জানে না যার শেষ কথা মানকানা আফের কালাম শেষ খানে যদি লাই আহিল্লা বলে মরে যাতে জাননাতে যাবে ওই হিন্দু ওই কিহদি ওই খ্রিস্টান তাহলে বুঝা যে কলেমা পড়া হচ্ছে অন্তরে যার প্রতি বিশ্বাস তার অনমোদন প্রকাশ করা অন্তরে কিন্তু বিশ্বাস ছিল বলা যেতে পারে আবু তালেব উদাহরণ আর একজন রাজা নবিসামের জামানের চিঠি লিখেছিলেন যখন ইসলামের তা দিয়ে বিশ্বাস করেছিল হেরাক বাদশাহিয়াস তাই না ইংরেজিতে আরবি হেরাকল হেরাক রোম সাম্রাজ্যের রাজা এত বিশ্বাস হয়েছিল যে সেই চিঠিটি সে অনুষ্ঠিত করেছিল তার মন্ত্রীদেরকে নিয়ে এই চিঠি আসার পর তাতে বলেছিল ভাবছিল যে হয়তো আমি বললে ওরা মেনে নিবে আর মেনে নিলে আমি কলমা পড়ে নেব সবাইকে নিয়ে মন্ত্রীবর্গকে নিয়ে এই কলমা পড়ে নেব ভবিষ্যৎবাণী করছে তার ধারণা একই হয়ে গেছে যে সত্য দিন এসে গেছে কারণ তার খ্রিস্টান ধর্ম সম্পর্কে ইঞ্জিল সম্পর্কে জ্ঞান ছিল আর জানে যে শেষ নবী আসবেন আর তিনি হচ্ছেন শেষ নবী চলে এসেছেন এবং শেষ নবী আসলে খুব দ্রুত বেগে রোম সাম্রাজ্যে পারস্যাম্যে ইসলাম পৌঁছে যাবে আমার পায়ের তলায় তার রাজত্ব খুব শীঘ্রই পৌঁছে যাবে আশ্চর্য মন্ত্রী কি বলে এ তো পথভ্রষ্ট হয়ে গেল নাকি ধর্ম ছাড়িয়ে দিল নাকি আমাদের তারা কিন্তু বিব্রত হয়ে উঠেছে আর শুধু তাই নাই থাকতাম বা সেখানে দুই পা ধুয়ে আমি নিজেকে ধন্য করতাম আল্লাহ তাহলে কেমন ইমান হয়েছিল আজকালকার যেমন তোমার এই অবাঞ্ছিত মুসলমানদের মত ইমান না খাঁটি মমিন মুসলিমের মতো ইমান হয়ে গেছিল মানে অন্তর্বিশ্বাস হয়ে আর যদি আমি জানতে পারতাম আমার ভবিষ্যৎ করতামার উদ্দেশ্য রওনা হয়েছি আমি দু চার কিলোমিটারে যেতে পারবো না আমাকে হত্যা করে দিবে মেরে দিবে দেশের খ্রিস্টানটা জি এই কথাগুলি বলার উদ্দেশ্য ছিল যে পরিবেশটা কোন দিকে যাচ্ছে দেখি আমার মন্ত্রীবর্গ মতামত কোন দিকে যাচ্ছে দেখি আমার অনুকূলে আসছে কিনা আমার কথাগুলিকে তারা সাঁতরে গ্রহণ করছে কিনা আমি তোমাদের পরীক্ষা করছিলাম কথার ভঙ্গিমা পাল্টে দিল হ্যাঁ কাল কথার ভঙ্গিমা তার পালটিয়ে দিল বলছো বসো তোমাদের পরীক্ষা করছিলাম যে তোমাদের কাছে কেউ যদি এরকম কোন সংবাদ নিয়ে আসে হুট করে ধর্ম পরিবর্তন করবে না তোমরা তোমাদের ধর্মের ওপর তোমাদের দিনের ওপর খ্রিস্টানিটির ওপর খ্রিস্টান ধর্মের ওপর বড় মজবুত তোমরা বাহ বাহ হ্যাঁ বাহা বা দিয়ে দিল আর রাজত্ব টিকে গেল কিছু দিনের জন্য কিছু দিনের জন্য মাত্র নবী কারিম সাল্লাম হাইবিয়ার সন্ধের পরে চিঠি পাঠানো শুরু করেছেন মানে সপ্তম হিজরির দিকে ষষ্ঠ হিজরি পরে আর এই রোম সাম্রাজ্যের পতন যখন উমারেফা হলেন দশ বছর খলিফা তার তার মধ্যে রোম সাম্রাজ্যের পতন ঘটলো তাহলে কয়দিন কত বছর ধরেন সপ্তম হিজড়ি থেকে শুরু করে সাত সাত চোদ্দ প্রায় ছয় সাত বছর হ্যাঁ ছয় সাত বছর পরে এই মহাশক্তি সেই যুগে দুটি বড় শক্তি ছিল একটা পারস্য সাম্রাজ্য আর রোম একটি খ্রিস্টান বিজয় পুরুষ হয়ে তারা সন্ধি করার জন্য ডাকল যে আমরা খালিফাকে দেখতে চাই যেই খালিফার ভয়ে আমরা ভীত আর আমাদের দেশ একজন আরবের যারা অনুন্নতি ছিল তাদের মধ্যে থেকে উঠেছে আর তার কাছে আমাদেরকে শীর্ণ করে মেনে নিতে হইলো এবং ইন্নামাল আমল বিনিয়া সম্পর্কে যে মানুষের নিয়তে যত বেশি এক থাকবে নিষ্ঠা থাকবে আন্তরিকতা থাকবে তত দ্রুত আল্লাহ বর করতে পৃথিবীতে এত দ্রুত বেগে কোন শক্তি অনেক শক্তি উঠেছে হক বাতিলের অনেক শক্তি উঠেছে কিন্তু এত দ্রুত বেগে বিপ্লব নিয়ে আসতে পারেন যত দ্রুত বেগে বিপ্লব এসেছেন জীবনে তারপরে মদিনা এসে মাত্র আট বছরের জীবন শক্তি পাওয়ার পরে অর্জুন মাত্র আট বছরের জীবন আর তারপরে দেখুন এই বড় শক্তিগুলি কিভাবে ধ্বংস হয়ে গেল খোলা ফের আসে দিনের জামানায় মাত্র বিশ ত্রিশ বছরের মধ্যে আর কোন কাঠের শক্তি মুসলিমদের সামনে মাথা চাড়া দেওয়ার মতো ধমক দেওয়ার মতো হুমকি দেওয়ার মতো আর থাকলো না আমাদের নিয়তটা বিশ্বাস হয়ে গেছিল কিন্তু স্বীকৃতি দান করে কাল মা এলাই রাহিল না পড়ে সে ফিরে গেল না এটা পড়া যাবে না সমস্যা রাজত্ব চলে যাবে রাজত্ব চলে যাবে জীবন চলে যাবে জীবন নিয়ে চিন্তা করলো আর তার রাজত্ব নিয়ে চিন্তা করতে লাগলো কাফের হইতে গেল তার শুধু অন্তরের বিশ্বাস যথেষ্ট না স্বীকৃতি দান করতে হবে তেমনই তার উল্টোটি শুধু স্বীকৃতি দান করা তো কবরে সেচদা করতে থাকবে জিন্দা মুর্দা পীরকে সেচদাও করতে থাকবে খাসি মুরগি পোখরি জবাইও করতে থাকে মাজারে নিয়ে গিয়ে চাদরও চড়েতে থাকে মাজারে আর কোনো কাজে আসবে না আসবে কি কোনো কাজে আসবে না তবে না তার সত্যায়ন করে আমলে এর নাম ইমান আছে বুঝতে পারলেন ইমান কার না অন্তরে এমন মজবুত হয়ে বসে যে আপনার ইমানকে ছিনে নিতে পারবে না আর ইমান আছে শুধু দাবি করলে হবে না ওর সত্যায়ন হবে কি দিয়ে সত্যায়ন করে বুঝতে না সত্যতা প্রমাণ করবে আপনার আমলে আপনার আমল যদি সৎ হয় তাহলে আপনার ইমান সত্য অন্তরে সত্য আর আপনার আমল যদি উল্টো দিকে হয় আর অধিকাংশ লোকের অবস্থা আমার মুসলমান আমার জাতিতে মুসলমান সবকিছুতে কাগজ কাগজপত্র আমরা লিখছি জাতিতে মুসলমান কিন্তু আমাদের আমলে তার সত্যায়ন করেন নামাজ নেই দিন নেই শীত থেকে বেঁচে থাকা নেই পুফুরি আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ তারপরে পাপ জীবনের পাপ হাল আহরহ অন্তরের ইবাদতিন আল্লাহ আর দ্বিতীয় এবাদত হচ্ছে আল্লাহর স্মরণ আল্লাহর জিকির কিন্তু আল্লাহর জিকির হইতে হবে যেমন নবী করিম সাল্লাহাম করেছেন তার সাহাবাইকে আমরা করেছেন নিজের খেয়াল খুশি জিকির হলে হবে না বুঝতে পারছেন কথা তো কারণ আমাদের দেশে জিকির রয়েছে যার খন্ডনের জন্য এই কথাটি বলছে করতেন আল্লাহকে স্মরণ করতেন আল্লাহ আহিয়ানি সর্বদা সবসময় সবসময় আল্লাহর জিকির করতেন তার মানে কি লাহ ইর জিকির করতেন এটা আমাদের দেশে সুফিয়ানা জিকির আছে মানে পীরমরিদির পীরতন্ত্রের জিকির পীরতন্ত্রের জিকিরের কয়েকটা ক্যাটাগরি স্তর আছে একটা হচ্ছে জিকরুল আম্মা মানে জনসাধারণ সাধারণ মুসলমানদের পাবলিকদের জিকির ওটা হচ্ছে পুরা কলমা দিয়ে জিকির আর তারপরে আবার লা মোহাম্মদ রসুল্লাহা ইহাম্মদ এটা হচ্ছে মুুল আম্মা মুহম্মদ রসুল্লাহ প্রথম কথা জিকির নেই তারপরে আবার এইরকম সম্মিলিত জিকির আনুষ্ঠানিকতা অনুষ্ঠান করে জিকির ইসলামে নেই তাহলে মহফিল করে বা মসজিদ একটা মহফিল করে মসজিদে এখন কিছু লোক সমবেত হয়েছে সুতরাং এখন একটু জিকির করুন না ইসলামে নেই আপনার জিকির আপনি আল্লাহকে স্মরণ করবেন আপনার আপনার জিকির বাস একসাথে সম্মিলিত কোন জিকির ইসলামের নেই কোন প্রমাণ নেই না আল্লাহ রসুল থেকে না একটি প্রমাণ দেন যে নবীলাম আল্লাহর জিকির করেছেন প্রচলিত জিকির ভারত বাংলাদেশ পাকিস্তানের বিদাতিদের প্রচলিত জিকির এটা হচ্ছে পাবলিকদের জিকির আবার বলছে একটু খাস মানে মুরিদ হয়েছে আর কিছু অজিফা এগিয়েছে অগ্রগতি হয়েছে কিছু অজিফায় কিছু অগ্রগতি হয়েছে তাহলে জিকির করতে হবে কিরকম ইল্লাহ ইয়াহ্লাহ এরকম জিকির ইল্লাহার জিকির হয়ে গেল অসম্পূর্ণ জিকির ইল্লাহ মানে মগার আল্লাহ মগার আল্লাহ মগার আল্লাহ মগার আল্লাহ শুধু আল্লাহ শুধু আল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ এগুলো জিকির হলো যদি আপনার মাকে বলেন আমার মা আমার মা আমার মা আমার মা আমার মা আমার মা খুব খুশি হবে না খুব খুশি হবে জুতা উঠিয়ে স্যান্ডেল আব্বাকে ভালোবাসেন আর আব্বা মজলি সে বসেছে শুধু আমার আব্বা আমার আব্বা আমার আব্বা আমার আব্বা আমার আব্বা জিকির করে ভালোবাসার প্রমাণ না বেআবির প্রমাণ বেআ সুতরাং যারা ইল্লা জিকির করে বেআ ইসলামের নামে আল্লাহর সাথে তার। কেউ সত্য মাহবুদ নেই কিন্তু একা একা জিকির হয়েছে মিলিত না সবাই বলে আবার তারপরে তৃতীয় স্তার একটু আপার গ্রেড থার্ড ক্লাস থেকে এখন বাদ গেল এখন আল্লাহ বাঁচল আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তারপর এখন ফার্স্ট ক্লাসে চলে যাচ্ছেন আল্লাহর পরে আল আলিফ লাম লাম এত কত আর পরতে সময় লেগে যাচ্ছে আল্লাহ থানা হইতে আল্লা সময় লেগে যাচ্ছে না এত সময় দিলে জিকির জি এইসব জিকির শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামে নেই এগুলি হিন্দুদের হিন্দুদের যে জপা রয়েছে ওই সব জপা ওই জপাগুলি ইসলামের লেবেল করে মানু ম্যাঙ্গো জুস আর ভিতরে যদি সারা মদ খামার বড় থাকে তো সেটা কি আর আসির হয়ে যাবে জুস হবে ম্যাঙ্গো জুস কখনো হবে না তো ওই ক্রিশ্চানিটি থেকে কিছু কিছু ওই অগ্নি পুজকদের কাছ থেকে আর ওই হিন্দুদের কাছ থেকে বাকি এসব নিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে ওপরের লেবেল হচ্ছে আল্লাহর জিকির ভগবানের ঈশ্বরের না দিয়ে লেবেলটা হচ্ছে আল্লাহর জিক এ হচ্ছে সুফিদের পীরদের জিকিরের অবস্থা তো এজা জকির আল্লাহ আল্লাহর জিকির হচ্ছে একটি আবাদত আমি আল্লাহর জিকির সম্পর্কে এর আগে ব্যাখ্যা করতে গিয়ে এর ব্যাপক ব্যাখ্যা রয়েছে আল্লাহ এবং রসুল্লের কথা আলোচনা করা এটি হচ্ছে আল্লাহর স্মরণ এই যে এখানে বসে আছেন আল্লাহর কথা বলছি না কথা আপনি শুনছেন আল্লাহ কারণ বলেছেন এইরকম বরং সন্ন্যিক না পড়েছেন কি কখন একবার হয়তো দুবার পড়লেন সাল্লাহাম যখন নবীর নামে আসলে পড়লেন জিকির দিনের কথা শোনা শোনানো এগুলি হচ্ছে জিকরুল্লাহ আল্লাহকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা আবার উদ্দেশ্যে কেউ গাফিল হয়ে রয়েছে তাকে আল্লাহকে স্মরণ করেছে একজন আলোচনা হয় সে মজলিসকে মজলিস জিকির বলেছেন কিন্তু বিদাতিরা অপব্যাখ্যা করে কোরআন এবং হাদিসের আর বিদাতি জিকির করে সুন্নতি জিকির আর দিনের নামে মহফিল হলেও সেখানে সম্মিলিত দূর সম্মিলিত জিকির মাধ্যমে সেটাকে বিদাতী অনুষ্ঠানে দেশের ইসলামিক মহফিল গুলির অবস্থা যখন আল্লাহকে স্মরণ করানো হয় আল্লাহ মানে আল্লাহকে স্মরণ করানো হয় আল্লাহকে স্মরণ করা হয় বা করানো হয় তখন তাদের অন্তর গুলি অন্তর সমূহ প্রকম্পিত হয় আল্লাহর ভয় ফাল কাউকে ভয় করিও না কোন তুমিন সেখানে বলা হয়েছে তোমরা যদি মমিন হো একমাত্র আমি আল্লাহকে ভয় করি ওয়াজেল তাহলে এটি হচ্ছে একটি এবাদত আল্লাহ রব্ল অন্তরের আল্লাহর আল্লাহর আল্লাহর সামনে কিভাবে ত্রুটি হয়েছে কিভাবে জবাবদাহি করবো আল্লাহর সামনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি করে উদ্ধার পাবো নাজাদ পাবো তিনটি গুণ হলো ইমান আল্লাহকে স্মরণ করা এবং অন্তর প্রকম্পিত হওয়া ভয়ভীত হওয়া আর তাদের সামনে আয়াত যদি তেলাওয়াত আল্লাহ তেলাওয়াত করে তাদের কি হয় ইমান বৃদ্ধি পায় তাহলে তেলাওয়াত শুনে বৃদ্ধি পেতে হলে অর্থ জানতে হবে না হবে না তাহলে বোঝা গেলো যে কোরআনের অর্থ জানার জন্য যথাসাধ্য চেষ্টা করতো যথাসাধ্য চেষ্টা করতে হবে যত আমি ভালো জানতে পারবো যত বেশি আমি কোরআনের আয়াত যখন আল্লাহর আয়াতগুলি তাদের সামনে পাঠ করা হয় জাদা থুম ইমানা তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় ইমান বাড়ে দেখুন এখানে তারাবিন নাম অনেক আরব রাক্ষক কিন্তু আমাদের মতো যারা কোরআনের আয়াতের অর্থ বুঝে না কোথায় জাহান নামের কথা কোথায় কোথায় আল্লাহ করলেন এই আয়াতগুলি যদি অর্থ বুঝতাম তাহলে আমরাও কাঁদতাম কিন্তু অর্থ যেহেতু বুঝি না আমাদের যেন সবই সমান সবই সভান দুটো একটা কথা শিখেছি সালাহান আল্লাহ শুনে একটু ভালো লাগলো সুলাহান তাই না আমাদের অবস্থা তো যেখানে কাঁদার জায়গা সেখানেও সুফান যেখানে খুশি হওয়ার জায়গা জান্নাতের কথা কারণে কিন্তু যদি অর্থ বুঝতাম কাঁদার জায়গায় কাঁদতাম খুশি হওয়ার আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহ অসংখ্য মানুষের মতো থেকে আমাদের মুসলমান হওয়ার তো অফিকদান আল্লাহামদুল্লাহ হিল্লি হাদান আল্লাহ আল্লাহ যদি বুঝি না তোর তখন তোর একজন আরব আর সব আরবও না এখনো বড় আফসোসের বিষয় যে আরবরা মাতৃভাষার পিছনে এত বেশি ছুটেছে যে কোরআনের ভাষা অনেকেই বুঝেনা আলো শিক্ষিত না হলে কোরআনের ভাষা বুঝে না কারণ কোরআনের ভাষা বুঝলে হয়তো। কিন্তু অধিকাংশ আরবদের হয় না কারণ কিন্তু একটা কবিতা শুনলে একটা গান যদি আরবি গান মাতৃভাষায় হচ্ছে সহজ ভাষায় হচ্ছে প্রচলিত ভাষায় হচ্ছে সুতরাং গান শুনে দেখেছেন গাড়ি চালাচ্ছে আর ঢন ধঢন করে একটু বাঁধছে মিউজিক আর তার সাথে একটা গান শুনছে কু করছে। তারপরে নাচছে আরব দেখতে পাচ্ছেন তো প্রখান্তর কালাম আর এত লুকাইত যে শুদ্ধ ভাষা থেকে দূরে সরে যাওয়ার কারণে বুঝে না অনেকেই শুদ্ধ ভাষা বুঝে না কোরআনের ভাষা বুঝে না কি বলতে চাচ্ছেন আল্লাহ কি বলা হয়েছে এখানে এবং অনেকে গর করে না মানে ভালো করে বুঝার চেষ্টা করে না হচ্ছে হ্যাঁ এই কারি সাহেবের আওয়াজ খুব সুন্দর এই কারি নতুন কারি আওয়াজটা খুব ভালো লাগছে ছাড়া আর কোন প্রশংসা আছে কি আমাদের দেশের ওয়াজ মাহফিল অবস্থায়। অবস্থাই দেশের ওয়াজ অবস্থা হবহু দেশেও বক্তব্য করেছি যদি সুর করে বক্তব্য করে ভাই রামার আল্লা রবুল আলমেন যদি এরকম বক্তব্য সুন্দর কণ্ঠে করে আছে বক্তা কিন্তু খুব সুন্দর আওয়াজ লাগলো ঠিক না জাহেল সমাজের ওয়াজ হচ্ছে আর এরকম কাটা কাটা কথা যতই বিষয় কথা হোক আর যতই আল্লাহ রস্তরের কথা হোক আর যতই সিরকুপুরি বিদাতের উপর আঘাত করা হচ্ছে আঘাত পড়েছে সিরকুপুরের উপর তারপরে শুনতে ভালো লাগে না আমাদের কিছু ভাইরা আছে এরকম এই হচ্ছে ওয়াজ ঠিক কিনা ট্রেনিং করলেই হয় ওটা যেসব ব্যবসায়ী বক্তা পেটের ব্যবসায় যারা করে পাঁচ হাজার সাত তারা সেই ব্যবসায়ী করছে দু দিন ট্রেনিং করে ভাই আমার মায়ের আমার চলে আসে তাহলে কোরআনের তেলাওয়াত এবাদত দেখুন এখানে তেলাউর কথা বলা হলো না তেলাও হচ্ছে এবাদত সর্বোত্তম একটি অক্ষর আর একটি অক্ষর তেলাওতো দশ নাকি আলিফ বললেন দশ নাকি লাম বললেন দশ নাকি মিম বললেন দশ নাকি ত্রিশ নাকি আলিফ লামিফ লাম কা চল্লিশ নাকি কথা বলা যাবে না কোরআন বোঝার ক্ষেত্রে আমি আমল করব আল্লাহর কিতাব গাইডবুক আল্লাহ সিলেবাস পাঠে সিলেবাস না বুঝলে কি করে আপনি সেই সিলেবাস মোতাবেক আপনি নিজের কোর্স কমপ্লিট করবেন তাহলে ফরজ সেটি আল্লাহর দিনের জ্ঞান হাসিল করার জন্য কোরআন এর তেলাওয়াত হচ্ছে খরচ কারণ তেলাওয়াত করবেন তার অর্থ বুঝবেন একজন আরবি যদি আরবি ভালো বুঝে বা আরবিতে ভালো জ্ঞান হাসিল করেছে তাহলে তার জন্য তেলাওতে যথেষ্ট বাংলা অনুবাদ পড়া তো প্রয়োজন নেই আছে কি যে ব্যক্তি বুঝে না তাকে অবশ্যই বাংলা অনুবাদ বাংলা ভাষী হলে তাকে এবাদত চতুর্থ এবাদতের কথা আল্লাহ বলেছে পাঁচটি গুণের কথা বলছে যখন আল্লাহর আয়াত করে শোনানো হয় তখন ইমান বেড়ে যায় এটি হচ্ছে মমিনের গুণ ইনামাল মমিন যার মধ্যে ইমান নেই অথবা ইমানের স্বল্পত অভাব আছে তার কোনো পার্থক্য দেখা যায় না কোরআন তেলাও করলেও যা আর গান শুনলেও তা আর মাছের মাছের বাজারের চিৎকার শুনলে একই রকম বরং অনেকে হতভাগা করা কোরআন বন্ধ করা গানের ক্যাচার চালু কর তপর কত মর দুধ আল্লাহর রহমত থেকে বিতাড়িত একজন মমিনের অন্তরে দুইটি বস্তু একসাথে প্রবেশ করবে না কোরআন কোরআনের ভালোবাসা কোরআন শোনার ভালোবাসা আর গান শোনার ভালোবাসা দুটি একত্রিত হতে পারে না মনে রাখবেন সুতরাং যার পদ রয়েছে টেস্টাসেল করা আপনি কোন দিকে যাবেন সেটা আপনি নির্ধারণ করেন জাহান্নামের পথে শয়তানের বাদ্যযন্ত্র বাজনা শুনতে চান গান আর যদি আল্লাহ রব আলম কালাম যা করলে যা শুনলে শোনালে যা দা তুমি না ইমান বৃদ্ধি পায় তা করতে কিন্তু দুটোই মাঝে মাঝে কোরআন শোনেন মাঝে মাঝে গান শুনে গানেরও ক্যাসেট আপনার কাছে আছে অনেক মুসলমান আছে না খিচুড়ি মুসলমান মুসলমান খিচুড়ি মুসলমান ভাই তখন একটা দিলো কোরআনের ক্যাসেট দিয়ে দিলো বা কোরআনের সেন্টার এজাতুল কোরআন এখানে যে রিয়া আছে বাহারেন আছে শুধু কোরআন আছে রেডিও সেন্টারটা দিয়ে দিল আর যখন দেখলো যে একটা তো ফাঁসেক লোক চাপলো তখন এমবিসি বিসি চালিয়ে দিলো থাকলে ভালো করে বুঝতে পারতো মানে সৌদি রেডিওর যে এজাদুল বা বাহারানের এটা খবর আর কোরআন তে লাসলামিক বক্তব্য মাঝে মাঝে একজন মানুষ দ্বিমুখী হইলে হবে না মুসলিম হইতে হলে দ্বিমুখী হইলে হবে না এক মুখ আপনাকে দিনের দিকে মুখ করতে হবে হইতে হবে। হবে। বৃদ্ধি হবে কোরআন তেলাওত করা হলে এটি হচ্ছে মমিনের গুণ তাহলে ইমান আমার মধ্যে আপনার মধ্যে যদি থাকে নিজে আপনি নিজের বিবেক বিবেচনা করতে পারবেন যে আমার ইমানে সতেজতা আসছে কিনা কোরআনের কথা শুনলে দিনের কথা শুনলে আল্লাহ রসুলের কথা শুনলে আমার ইমান তাজা হচ্ছে সুন্দর হচ্ছে জীবনটা তাহলে জানবে যে হ্যাঁ কি করে কুল করে ভরসা করে তাহলে আল্লাহর ভরসা করা এ হচ্ছে পাঁচ নম্বরের ইবাদত এই পাঁচটি এবাদতের কথা আল্লাহ রব্দুল্লাহ আয়াত উল্লেখ করেছেন নম্বর দুই মহান আল্লাহ এসাদ করেছেন হে নবী নবী করিম সাল্লা আল্লাহ সম্বোধন করে আল্লাহ ভরসার কথা স্মরণ করিয়েছেন একমাত্র আল্লাহর করেছেন দুনিয়া এবং আখেরাতে এর একটি পয়েন্ট এখানে বলছি কারিমে অন্য নবীদেরকে আল্লাহ সম্বোধন করেছেন নাম নিয়ে অন্য নবীদেরকে আল্লাহ সম্বোধন করেছেন কি নিয়ে নাম নিয়ে আলু লু তুমি এই কাজ করো ইয়া ও হে এবারিম এই কাজ করো ইউসুফ আরে ধান সম্বোধন করেছেনম আমি ডাকলাম হে এব্রাহিম দেখেন এব্রাহিম খালিল উল্লাহ সত্য আল্লাহ ইয়া খালিল আল্লাহ বললেন না কি বলছেন ভাই ইয়া না নবী রাসুলি কথা বললেন না কি বললেন হে বরহি তা রুইয়া তুমি সত্যায়ন করেছ বাস্তবায়ন করেছো তোমার স্বপ্নের কাজ করো পক্ষান্তরে কোরআনে করিমের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন কোন জায়গায় আল্লাহ ত্রিনবী মোহাম্মদকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন চলবে ইয়া রসুল্লাহ মুসলিমের বিপদে কাফেররা চারিদিকে থেকে তাদেরকে ঘিরে ফেলেছে হে নবী তুমি উদ্ধার করো চলবে তাহলে তবলিগি ভাইদের কিতা ফাজাইলে আমলের ফাজাইলে দুরু আপনি গাফেল থাকতে পারেন আছে না নেই ফাজালুদে আছে এই শির কিনা এটি বলেন যে কোনো কিতাবে থাকে শির্ক তাই না কোনো কিতাবে থাকলে শির্ক হবে আর কোনো কিতাবে থাকলে শির খাবে না আপনাদের যদি প্রশ্ন যে হে রসুল্লাহ দয়া করুন হে রসুল এই কথাটি যে কোনো কিতাবে থাকলে দেন যে কোনো থাকলে যদি হিন্দুদের হরেরাম আর যদি মুসলমানদের কিতাবে থাকে আবার যদি মাজার পুজারি এক লোকেরা রয়েছে যারা বেরেলি তাদের কিন্তু ওরা আবার বলে এত বৃ ভাইরা বেরেলশরে মুশরে রেসবি বেরেল তারা মুশরেক কথা বুঝতে কবরে যারা চিন্তা করে তারা মুশবে কথা বলে তারা তো শুধু তাদের কিতাবে থাকলে শির্ক হবে আর তবলিক ভাইদের কিতাবে যদি না বলেন না কেন আটরসি যাবে চরম নাইয়ের কিতাবে থাকলে শির্ক হবে না নাকি না একই সমান একই সমান শির্ক শির্ক যার কিতাবে থাকবে তার কিতাবে থাকবে আমার কিতাবে থাকলেও শির্ক আমি যত তহিদের কথা বলি যে আমার কিতাবেও যদি এরকম কিছু পান্ধব শির্ক এতে কোন সন্দেহ নেই সন্দেহ আছে কি তাহলে ফাজাইলে দুরুদ এই জন্য বড় চালাকি করে আজকাল যে ছাপানো হয়েছে হুজুরে কি বলল হুজুর সাইকুল হাদিফ সাহেব তো ফাজাইলে দুরু আর ফাজাইলে হজ এমন কথাগুলি লিখেছে যেগুলি তো অন্যরা যারা আমাদের এই তবলিগের সাথে এবিদাতের সাথে একমত নয় তারা তো ধরে ফেলেছে হ্যাঁ তারা তো জানতে পারে নিয়েছে যে ভুলগুলি আছে তাহলে এই কিতাবকে গোপনে গোপনে পাঠ করতে হবে তখন রাখি মোটা কিতাবটি শাখাওত হোসেন বা আম্বর আলীর বাংলা তর্জমা তাতে খুঁজে পাবেন না কিন্তু তবে সেই সেই দুইজনেরই তর্জমা আছে ফাজাইল এ দুরুতারই তরজমা কিন্তু আলাদা করে প্রেস থেকে আলাদা করে ছাপানো হয়েছে আর কি করা হয়েছে জানেন ওইগুলি লুকিয়ে লুকিয়ে গোপনে যারা খাস খাস কয়েক টিল্লা দিয়ে ফেলেছে তারা পরে ফাজাইলে দুরুদ আর তারা পরে ফাজাইলে আম লোক একটা নতুন লোক প্রথম চিল্লায় গিয়েছে আর হঠাৎ করে যদি ফাজাইলে হজ ধরিয়ে দেন আর ফাজাইলে ধরিয়ে দেন তাতে দেখবি বাপি তো রসুল কাছে চেয়েছে কাজ করা যাবে তুই এদের দেওয়ানবাগিদের মতোই এ তো আঠারোসি মাইস মতোই ধরে নিবে যে চোর ধরা পড়ে যাবে সে আলাদা করে বাংলাদেশ থেকে আমাকে কারণ মুকুস্তি কথা বলতে রাজি না আমি চোখে দেখি কথা বলে দেখো এই ফাজাইলে দুরুদ এই শিরক আছে ফাজাইলে হজ এই নতুন কপি আমার কাছে আছে যে কিভাবে চালাকের সাথে চাতুরতার সাথে আলাদা করে ছাপানো হয়েছে আর তাতে ডাকার আছে আছে যে হে রসুল দয়া করুন আমাদের উপর দয়ার দৃষ্টি নিক্ষেপ করুন আপনি কি করে গাফেল থাকতে পারেন আমাদের এই দুরবস্থায় আপনি আমাদের জীবনকে উজ্জ্বল্লা উজ্জ্বল করুন আপনার সাধারণ যদি ইসলাম সম্পর্কে তহির সম্পর্কে একত্রবাদ সম্পর্কে জ্ঞান থাকে তাহলে আপনি শীত বলুন কি কেমন কথা রসুলকে বলছে আমার জীবনকে উজ্জ্বল করুন জীবন উজ্জ্বল করি আল্লাহ নবী কি করে জীবন উজ্জ্বল করবেন বুঝতে পারছেন তো আল্লাহ রাবুল আলমী নবী করেন তাকে না না আপদ থেকে মুক্তি কামনাও চলবে না তার কাছে তার দরবারে গিয়ে রোগ হয়েছে আল্লাহ আমার রোগকে দূর করুন কথা বলা চলবে না তার কবরের মাটি দিয়ে আমি রোগ দূর করব তাও চলবে না চলবে কি আমার দেশের বিদ্যার্থীরা ক্রীষের মাটি মদিনা শরীফের মাটি মাটি খাওয়াই আর মানুষের যদি বিশ্বাস থাকে তো রোগ একদিন একদিন তো ভালো হবেই রোগের একটা সময়সীমা আছে আপনারা মনে রাখবেন তারা একটু বয়স্ক আমার মনে আছে আমরা আমার যখন বয়স প্রায় তেরো বছর তো মাদ্রাসে পড়াশোনা করতো একবার জ্বর হলো জ্বর ভালো হয় না তো ছোটকালে কাল করতো কি আমার নানির বাড়ি থাকতাম না ভাতি আর মুড়ি খেতে খেতে যখন দশ পনেরো দিন হয়ে গেল আর জ্বর ঘুষ ঘুষে জ্বর থাকে ওষুধ দেবে না প্রচলন ছিল জ্বরের ওষুধ খাওয়া জ্বর ওষুধ খাওয়া এইসব প্রচলন ছিল না দেবে না এইভাবে চলে বিশ দিন দিন যখন হয়ে গেল আমি বলছি যে আমি ভাত খাবো জ্বর আমি বলছি ভাত খাবো ও চলবে না আমি রুটি খাবো না মুড়ি খাবো না আমি না খেয়ে খাবো আর পাল্লারা তখন ভাত দিয়ে দিলাম আর যে ভাত শুরু করলাম ভাত আর তার দুই চার পাঁচ দিন পরে প্রায় পঁচিশ দিন হয়েছে জ্বর কোথায় গেল জ্বর তাহলে অসুখের একটা সময়সীমা আছে আল্লাহ যদি শেফা দিতে চান সেই অসুখ থেকে তো ওই সময় শেষ হলে তখন একটু ছেপাই যাবে মদিনার মাটি খেতে খেতে আল্লাহ হয়তো তো দিলে সেফা রেখেছিল বা অন্য কিছু তার সাথে ব্যবহার করছে কোন যেভাবে হোক না কেন ভালো আল্লাহ করে দিয়েছেন হ্যাঁ মদিনার শরীফের যে মাটি মদিনা শরীর মাটি বা মাজার শরীফের মাটি সেই মাটি দিয়ে ভালো অন্তরে বদ্ধপরিকর হয়ে গেল হাসবোক আল্লাহ নবীকে আল্লাহ বলছেন যে কথা বলছিলাম যে আল্লাহ কোরআনে নবীকে ইয়া মোহাম্মদ কোনো জায়গায় বলে নি আহমদ বলেনি ইয়া ইহান নবী বলেছেন আর নাহলে ইয়াই ইহার রসুল বলেছেন দেখেন এখানে ইয়াঈহান নবী প্রথম আয়াত আল্লাহ আল্লাহ সম্বোধন করেছে হাসবুক আল্লাহ বলছেন হে নবী আপনার জন্য আল্লাহ যথেষ্ট হাসবুকা মানে যথেষ্ট হাসব মানে যথেষ্ট আর কা মানে আপনার তো আপনার জন্য আল্লাহ কি যথেষ্ট আর আপনার আল্লাহ মমিন আর আপনার যারা অনুসরণ করবে আল্লাহ যথেষ্ট সুতরাং কাছুই করতে পারবে না আয়াত নম্বর চৌষট্টি এই আয়াত নাজেল হওয়ার পরে সাহাবাহামদেরকে শুনিয়ে দিলেন তখনো মক্কা বিজয় হয়নি আর তখন কাফরে পক্ষ থেকে ধরক চারিদিক থেকে আমরা আসছি লুটে পিটে নিয়ে যাবো একবার রাখবো না মোদিনার খন্দকার যুদ্ধের জন্য তারা এসেছিল সমস্ত গোত্র আরবের এসেছিল শুধু মক্কার লোক না চারিদিকে তারা ডাক দিয়েছিল এবং তারা ভিতর ভিতর ষড়যন্ত্র করেছিল মদিনার যে বসবাসকারী ইহুদিরে ছিল বানু করে যা তাদের সাথে যে তোমরা ভিতর থেকে আক্রমণ করে তো আমরা বাইর থেকে আক্রমণ করবো আর কিছুই রাখবো না মুসলমান আর মমিনদের জন্য আল্লাহ যথেষ্ট তাহলে মমিন হইতে হবে কমিন হইলে হবে না কবর পূজারি হইলে হবে না পীর পূজারি হইলে হবে না হবে কি আল্লাহ মমিন বলেছেন ওয়ান তুমুল তোমরা উপরে থাকবে থাকবে কাফের ইহুতি না বলছে ঘড়ি দেন আপনি তো ঘড়ি দিতে চেয়েছেন চলবে দেবেন হ্যাঁ মুখ কালো আমার সমাজে মুখ দেখাইতে পারি না মাধ্যমিকে ফেল করে আসলে তোমাকে ঘড়ি দেবো জুতো খাওয়া কাজ করেছো আর ঘড়ি ঘড়ি ঠিক না তো ওইরকম করে নামাজ ত্যাগ করে সাহায্য করো কেন কাফের কেন আমাদের মাথার উপর এই তো বলছি না শর্ত হবে ফার্স্ট ছেলে ফার্স্ট হয়েছে আবা আপনি তো বলেছেন যে ফার্স্ট হলে এত নম্বর যদি গড়া গড় নিয়ে আসতে পারি যদি অ্যাভারেজে এত নম্বর নিয়ে আসতে পারি ক্লাসে ফার্স্ট হতে পারি অথবা ফার্স্ট ডিভিশন পেতে পারি তাহলে আপনি বলেছেন এই দেবো সেই দেবো শুধু নবীর জন্য আল্লাহ যথেষ্ট নয় বরং যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট অমাইয়া তো আলাল্লাহ যেই ব্যক্তি আল্লাহর ভরসা করবে আমি কিনা আল্লাহর স্ত্রী কি বলবে আমার সমাজ কি করবে আমি টাকা পয়সা পাবো কি পাবো না আমি ধন বঞ্চিত হব আমাকে দেবে না বাড়ি থেকে তাড়িয়ে দেবে না অমাইয়া তো আল্লাহর ওপর যে ব্যক্তি ভরসা করে বাহু হাস বহু আল্লাহ তার জন্য কি যথেষ্ট সবার জন্য না যে মুসলিম তার জন্য যথেষ্ট অমাইয়াতিল্লাহ হইয়া যে আল্লাহ মাখারা যায় এবং আল্লাহকে যারা ভয় করবে আল্লাহর ভরসা করে আল্লাহ তার রাস্তা সুগম করে দেবেন রাস্তা খুলে দিবেন তার জন্য তালাকের আয়াত নম্বর তিন এই তবাক সম্পর্কে ভরসা রাখবে আল্লাহ তার জন্য আয়ত রয়েছে তা আল্লাহ ইব্রাহিম আলহিস ইব্রাহিম আলী এই দু বলেছিলেন কখন হেনা উল কিয়া যখন নমরুদের আগুনে তাকে নিক্ষেপ করা হয়েছিল কাফেদের মূর্তি ভাঙার জন্য আগুনে নিক্ষেপ করা হয়েছিল আগুনে যখন নিক্ষেপ করে দেওয়া হলো তখন তিনি বলতেন হাসবান তিনি এ কথা বলছিলেন আরেকটি হাদিস রয়েছে যে জিব্রাইল আলী ইসলাম চলে আগুনের ফেরিস্তা এসেছেন ঝড় তুফানের ফেরস্তা এসেছেন জি তারা এসে বলছেন যে এব্রাহিম তুমি আল্লাহর খালিল আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি আমরা আল্লাহ রবীন্দ্র নিশ্চিন্ত করে দিবেন এবং তোমাকে আল্লাহ তোমাকে নিরাপদ করে দেবেন আগুনকে শেষ করে দেবো আমরা আছি প্রস্তুত তুমি একটু শুধু বলো তিনি দরখাস্ত নি। দরখাস্ত মানে বলেননি যে ঠিক আছে করো এই কথা না অনুমতিও দেননি শুধু বলছিলেন কি হাসবন আল্লাহ অনেক আল্লাহ আমাদের জন্য যথেষ্ট অনেমাল এবং উত্তম কর্মবিধা আল্লাহ কি জানেন না আল্লাহ অবশ্য জানেন তবে কর্ম করতে হবে এব্রাহিম আলী ইসলামের তাবাক্কুল যেমন ছিল সেই তাবাক্কুলে তিনি জানছিলেন যে আল্লাহর দিনের কাজ করছি সুতরাং এখানে আমি আল্লাহর কাছ থেকে মত দেবো এটি হচ্ছে মেয়া মেয়া তাবাকুল মানে সেন পারসেন্ট তাওয়াকুল তাওয়া আল্লাহর উপরই একটু ব্যাখ্যা করে দিই কারণ অনেক সময় তাওয়া না হলে ভুল বুঝাবুঝি হয়ে যায় কাকে বলে তাল মানে কর্মহীনতা নয় এব্রাহিম কি তার আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট আল্লাহ তুমি আমার জন্য এই যে আল্লাহর কাছে দুয়া দুই অপনি কর্ম আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে উদ্ধার করো আমার রোগ দূর করে দাও আমাকে সন্তান দান করে এই যে দুয়া করে যেটি আপনার কর্ম নয় কর্ম তাহলে তাওয়ার শুধু কর্মহীনতা আর আল্লাহ আল্লাহ আল্লাহ যা করে তাহলে মর্ম কথা আল্লাহর ওপর হচ্ছে সারা বিশ্ব জাহান তার হাতে একমাত্র আল্লাহর হাতে আল্লা রেফাজত সবকিছুর মালিক আল্লাহ রব আলমিন তখন ফাইফা আমরা এলেই হে নিজের মামলাটিকে নিজের সমস্যাকে আল্লাহর সপুর আল্লাহ রহবাল আল্লাহ তুমি আমার মালিক তুমি আমার খালেক তুমি আমার হেফাজতকারী এবং উপায়গুলি অবলম্বন করবে যে আপনি নিরাপদ থাকার জন্য যে উপায় অবলম্বন করতে হয় সুখ হাসেলের জন্য যে কর্ম করতে হয় দুঃখ থেকে কষ্ট থেকে বাঁচার জন্য যে কর্মগুলি করতে হয় কর্ম করতে হবে কর্ম আর তার সবচেয়ে বড় বাস্তব প্রথেকে বেরোয়ার কি প্রয়োজন আমার হজরত আলীকে এখানে কি প্রয়োজন আমি এখানে শুয়ে থাকবো আল্লাহ যখন আদেশ করলেন যে হে নবী এখন হিজরত করতে হবে আর হিজরত করে আবার সোজা রাস্তা না ধরে মদিনা মক্কা থেকে কোন দিকে উত্তর দিকে উত্তর দিকে রাস্তা না ধরে দক্ষিণ দিকে উল্টো রাস্তা কেন করে তাদের তল্লাশিটা একটু কম থাকে এগুলি হচ্ছে ফেলুল আসবাব উপায় অবলম্বন করা ঘরে শুয়ে থাকলেন না আবার বেরিয়ে সাথে সাথে রওয়ানা দিলেন না যের অনত হয়ে গেছে আল্লাহ রাস্তায় হেফাজত করবেন অলো কি আল্লাহর পক্ষ থেকে আমি দেখবো মজুদ না তিন দিন ধরে আবার আত্মগোপন করে থাকলেন তারপর তিন দিন পরে বেরোলেন যাতে করে একটু তল্লাশিটা কমে আসে তারা নিরাশ হয়ে যায় আর পাওয়া যাবে না হাতের বাইরে চলে গেছে তারপরে বেরোচ্ছেন আবার যেটা সোজা রাস্তা রাস্তা রোহিত ঠাকুরের কিনারা কিনা কিনারা ওই রাস্তা রেড সি ওই রাস্তা ধরেছে দূরের রাস্তা যাতে করে ও খেয়াল না করতে পারে যে অত দূর দিয়ে মদিনা যাবে সোজা এইদিকে হচ্ছে মদিনা আর এদিক দিয়ে যাওয়ার কি করেছে বুঝতে পেরেছেন আহ এগুলি সবগুলি হচ্ছে কি টাকা পকেট আছে খুব মন করো বাপরে আমাকে পাই কে না আল্লাহর ভরসা কমে গেল টাকার উপর ভরসা নাই বাড়ির উপর ভরসা নাই গাড়ির উপর ভরসা নাই আল্লাহর ভরসা আল্লাহর কিন্তু আপনাকে টাকা পয়সার প্রয়োজন রয়েছে মেহনতের প্রয়োজন রয়েছে চাকরির প্রয়োজন রয়েছে ব্যবসার প্রয়োজন রয়েছে জিহাদের মা ঠিক আছে মসজিদ নবী থেকে ওহদের মাঠ কত দূরে তা তো জানাই আছে জানা নে কেন গেলেন ওখানে বসে থাকতেন মসজিদে তা তো বসে বদর একশো কিলোমিটার সেখানে গেলেন বদরে কেন আদেশা জাহা দু যারা জিদ্দহদ করবে পরিশ্রম করবে তাদেরকে আমি পথ দেখাবো না তাহলে মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে এব্রাহিম আলী ইসলাম যে কর্মহীনতাই আগুনে বসেছিলেন তা নয় হাসবন আল্লাহ কর্ম এই কথাগুলি বলার উদ্দেশ্য আমার দেশের যে পীর ব্যবসা ভণ্ড পীরেরা বলে যে আল্লাহর কাছে চাইতে হবে না তারা বলে হাসবি মিন তাদের একটি কথা আছে আল্লাহর কাছে চাইবো কেন আল্লাহ তো জানছেন আমার কি অবস্থা কেন চাইবো এবার আলী ইসলাম চাইলেন না চাইলেন না দেখেন তাহলে আমার কি অবস্থা আমার দরকার আল্লাহ দেবেন আমি কেন চাইব এটি নবীদের তরিকা মুসা আলাই সাত দিন ওয়ানাহারে ফের ভয়ে মেশর ছেড়ে যেতে যেতে যেতে সাত দিন পরে মাদা যাওয়ার পরে যে ঘটনা দুইটি মেয়ে দেখার ঘটনা আর পানি তাদের তাদের যে ছাগল ছিল সেগুলিকে পানি টানি পান করিয়ে তারপরে তাদের কাছে ভিক্ষা না করে যে তোমাদের কাজ করে দিলাম কিছু খাবার টাবার বাড়িতে থাকলে দিয়ে পাঠিয়ে দিও একথা বললেন না হ্যাঁ যে আমি ভিক্ষা করতে যাব না ফিরে আসলেন ছায় ক্লান্ত হয়ে পড়ে সাত দিনের অনাহারের মানুষ আর কূপ থেকে পানি উঠি আবার এতগুলি ছাগল পোকরিকে পানি পান করানো ক্লান্ত হয়েছেন অত্যন্ত শক্তিশালী মানুষ নীন অত্যন্ত শক্তিশালী হন তারপরে একটু ক্লান্ত হয়েছেন আমি ফকির হয়েছি মানে মহতাজ হয়েছি মুখ আপেক্ষির তাই আল্লাহ দরখাস্ত করলেন না করলেন না এটি কর্ম এটি হচ্ছে কর্মতা রব্বে নীলিমা আনুজালতা এলাই আমিন আল্লাহ মহতাজ হয়েছে উত্তম পন্থা আল্লাহর কাছে তো কর্ম করতে হবে এবার রাহিম আলিয়া কর্ম করেছেন তিনি এই কর্মে মনে করছেন যে আমার একিন এবং তাবাকুল এত বেশি যে আল্লাহর কাছে যদি চাই আল্লাহ আগ্রহের মধ্যে থেকে আমাকে বাঁচাবে আর যদি আল্লাহ আমার শাহাদাত পছন্দ করেন যে আমার এব্রাহিমকে আমি শহীদ করে নেব তাহলে এটি আমার জন্য শ্রেয়া মুহম্মদুল সাল্লিয়াল্লাম এবং নবী করিমাল্লাম এই দুয়াই পড়েছিলেন দেখেন দুই খালিল এব্রাহিম খালিল আগুনে ওই দোয়া পড়েছেন হাসবুল আল্লাহ আর নবী করিমাসাল্লাম পড়েছিলেন এই দুয়া কখন এই আয়াতটি এই আয়াতসুর আলীমরানের একশো তেহাত্তর নম্বর আয়াত তখন পড়েছিলেন জানেন না ওহদের যুদ্ধ শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে আবু সুফিয়ান তখনও কাপটের ঘোষণা করে গেল যে আমরা তো জিতলাম আজকে তোমাদের খুব ক্ষয়ক্ষতি করলাম কিন্তু মনে রেখো যে আমাদের যারা হত্যা হয়েছে জন সমান সমান বদলা পেলেও তাদেরকে তোমরা হত্যা বদরে সুতরাং হোদে খুন করে হত্যা করে আমাদের মন বরেনি এর প্রতিশোধ বদরেই নেব আগামী বছর ঘোষণা করে চলে গেল প্রেশান না হয়ে চিন্তিত না হয়ে বিচলিত না হয়ে তিনি কি করলেন বললেন হাসবোনালি ওই কথা আল্লাহ বলছেন বলল যে চিন্তা করো ভয় করো চিন্তা চিন্তা দেওয়ার চেষ্টা করো যারা ওখান থেকে খবর তুলে এখনই ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা নেওয়া দরকার আরো কিছু আল্লাহ রান বেড়ে যায় এরকম সংবাদ পেলে ককালু এবং তারা বললেন হাসবন আল্লাহ আল্লাহাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়কাহুল বুখারি নাসাই হাদিসটি রয়েছে বুখারিতে এবং ইমাম নাসাই রহমতুল্লা আলসাহী বর্ণনা করেছেন হাদিস নবিয়ানা মোহাম্মদ আলী হোসাহ